রাহমতুল্লাহ রাহমাতুল্লাহ ভাবে আলোচনা করছিলাম দুনিয়া ও আখেরাতের জীবন নিয়ে আমরা এই আখেরাতের জীবন আলোচনায় শেষ পর্বে এসে পৌঁছেছি আল্লাহ সুহানা তালা ये आखिरतर जीवने हमें कि करुण परिणति कुरानदीस मध्य हमें आलोचना पाई अल्लाह रबुल आलमीन कुरान मजिदे मध्य बुरा फतिर सुरानम पैंत आयत नम्बर उन्नीस कुड़ी एकुश बसमस्त आयतगुल चक्षुष मान व्यक्ति समान होतेजुलुमत नूर एवं अंधकार ए आलो एके अपर समान होते ওয়ালা জিল্ল ওয়ালাল হ্যার এবং রৌদ্রের প্রখর তাপ এবং ছায়া সমান নয় জীবন এবং মৃত্যু পরস্পরের একে অপরের সমান নয় তাহলে আল্লাহ সুবাহা হালা আমাদেরকে এই চারটা আয়াতের মাধ্যমে এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝাতে চাইছেন যে যারা এখনো মনে করে যে পৃথিবীর যত রকমের আনন্দ উপভোগ করে কিয়ামতের দিনে তাদের লাইফ তাদের জিন্দগি তাদের অবস্থা এবং যারা ইমান এনেছে তাদের অবস্থাকি সমান নিশ্চয়ই সমান হতে পারে না একজন অন্ধ ব্যক্তি এবং একজন চক্ষু সমান ব্যক্তি তারা যেমন পরস্পর সমান হতে পারে না রাত এবং পরবর্তী যে উল্টো শব্দ সেটা হচ্ছে দিন ঠিক ওই রকমই যে প্রখর তাপ এবং গাছের যে ছায়া আরামদায়ক ছায়া সেটা কোনো সময় সমান হতে পারে না ঠিক ওই জীবন এবং মৃত্যু এটাও কোনো সময় সমান হতে পারে না তাহলে এই উদাহরণ দিয়ে আল্লাহ সুহানাহ তালা আমাদের যে হোমওয়ার্ক আমাদের যে কাজ সেগুলো যাতে আমরা আসান করে নিই সেগুলো আমরা যেন মনোযোগ সহকারে করি দিয়ে আমাদের মনের মধ্যে যে শৈতানি ও শুয়াশা আসে আমাদের মনের মধ্যে যে শৈতানি প্রশ্নগুলো আসে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো যেন আমাদের ব্রেন থেকে সরিয়ে দিতে পারি তার জন্যই আল্লাহ কোরআন মজিদের মধ্যে অনেক এক্সাম্পল অনেক রকম উদাহরণ দিয়েছেন তাহলে আমরা এখনো যদি এরকম গাফিলতির জীবন অতিবাহিত করি আল্লাহ আল্লাহ বিধানকে ভুলে গিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের সেই যে ফাইনাল হিসাব কিতাবেন্ট আমরা সেটা আমাদের চিরস্থায়ী আমাদের জীবনে অর্থাৎ সেই আখেরাতের জীবনটা হচ্ছে পারমানেন্ট জীবন স্থায়ী জীবন সেখানে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের আর সেকেন্ড কোন স্কোপ থাকে না কোরআন শরীফের অনেক আয়াতে এসছে যে সেই সময় মানুষরা বলবে যে আরবুল আলামিন। আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানোর সুযোগ দিন আবার আমরা ভালো কাজ করব। ভালো কাজ করে ফিরে এসে আবার সেই জান্নাতের হকদার হতে পারব। কিন্তু কোরআন শরীফের পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে যে এটা দুনিয়ার জীবন হচ্ছে শেষ লাস্ট জীবন এবং আখেরাতের জীবন যেটা হবে সেটাই হচ্ছে তোমাদের ফাইনাল হিসাব কিতাবের দিন সুতরাং সেই আয়াতগুলো থেকে যেমন আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা অনেকে বলার চেষ্টা করব। যেমন পরীক্ষাতেও অনেক ছেলে মেয়ে পরীক্ষায় ফেল করার পরে এটা মাথায় আসে যদি আরেকবার পরীক্ষা দিতে পেতাম বা আরেকটু যদি সময় পেতাম তাহলে হয়তো ভালো করে আমার সিলেবাসটা ঠিক করে নিতে পারতাম ভালো করে স্টাডিটা করে নিতে পারতাম তাহলে হয়তো পরীক্ষায় পাস করে যেতাম ঠিক ওই রকমই করবে কিন্তু না করি সেই কারণে তো আল্লাহ প্রেক্ষাপটে বিভিন্ন আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে সেই দিন মানুষ হাতি এবং বাম হাতি দুই শ্রেণীর মানুষের বিভক্ত হয়ে যাবে অর্থাৎ এক শ্রেণীর মানুষ তাদের যে রেজাল্ট যেটাকে আমরা আমল বলে থাকি সেই আমল অর্থাৎ আমরা যে কাজগুলো করেছি সেই সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেয়া হবে একদল মানুষের হাতে যারা ডান হাতে পাবে আবার এক শ্রেণীর মানুষ যারা তাদের আমল নামা তাদের সার্টিফিকেট পাবে বাম হাতে এবার যারা ডান হাতে আমল নামা পাবে ডান হাতে যাদের সার্টিফিকেট পাওয়ার সৌভাগ্য হবে তারাই হবে চিরস্থায়ী সুখ স্বাচ্ছন্দের অধিকারী আবার যাদের বাম হাতে এই আমল নামা বা সার্টিফিকেট পাবে তারা চিরস্থায়ী অশান্তির আগুনে জ্বলতে থাকবে এটা কোরআন মসজিদের মধ্যে আল্লাহ টুভানা হা তালা সুরা ওয়কেয়া ছাপ্পান্ন নম্বর সুরার এক থেকে চল্লিশ পর্যন্ত যে আয়াতগুলো আছে ডানহাতে যারা আমল পাবে তারা কিভাবে জান্নাতের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে এবং জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য জান্নাতে কি কি তারা খাবে কি কি পাবে তার যে ব্যাখ্যা বিশ্লেষণ সুরা ওয়াকেয়ার এক থেকে চল্লিশ নম্বর আয়তে পুরো ডিটেলসে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে আর বাকি একচল্লিশ থেকে পরবর্তী আয়াতগুলোতে বাম হাতে যাদের আমল নামা হবে বাম হাতে যারা সার্টিফিকেট পাবে তাদের যে করুণ পরিণতি তাদের জাহান্নামে যে তাদের অবস্থান হবে এবং সেখানে তারা যে সমস্ত জিনিসগুলো খাওয়ার জন্য তাদেরকে দেওয়া হবে তারা যে কষ্টের মধ্যে থাকবে তার ব্যাখ্যা বিশ্লেষণ পরিষ্কারভাবে করে দেওয়া হয়েছে আমরা জান্নাতের যদি বর্ণনা করি তাহলে এত আনন্দদায়ক এবং সেটা যদি আমরা কোরআন এবং হাদিসের কাছাকাছি থাকি এই আয়াতগুলোর প্রতি আমল করি তাহলে আমরা কখনোই সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে এড়িয়ে যেতে পারি না কারণ জান্নাতে যারা থাকবে সেই জান্নাতের যে গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে তাজরিম ইন তাহতিহাল আনহার জায়লিক আল ফৌজুল আজিম এরকম করে কোরআন শরীফে অনেক আয়াত এসেছে যে যে সমস্ত ইমানদাররা মোমেনরা জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাত এমনই একটা সুখের স্থান তার নিচে দিয়ে নহর প্রবাহিত হচ্ছে তারা সেখানে যত রকমের ইচ্ছা ফল মূল খেতে পারবে তবে আমাদের এই দুনিয়ার যে আমরা ফ্রুটস আমরা ফল মূল খাই তার সাথে কোনো তুলনাই হয় না এটা আল্লাহ হয়তো বোঝানোর জন্য সেই সমস্তগুলো বলেছেন কিন্তু এই জমিন পৃথিবীর যে ফলমূল পৃথিবীর যে সমস্ত জিনিসগুলো আমরা খাই সেখানে তার চাইতে ফার সুপেরিয়ার ফার স্ট্যান্ডার্ড হায়ার সুপেরিয়ার সমস্ত জিনিস আমাদেরকে দেয়া হবে শুধু তাই নয় আল্লাহ সুবাহ আমাদের জান্নাতে যাতে মানুষরা শান্ত সৃষ্ট ভাবে থাকে এবং আমরা এই দুনিয়াতে থেকেছি যে মানুষের নেচার হচ্ছে সব সময় তার পার্টনার বা তার একজন সঙ্গী দরকার হায়রাত আদম আলাহ সাল্লাত সাল্লামকে যেমন সৃষ্টি করেছিলেন তার থেকে হাওয়া আলাইহা সালামকে যেমন আল্লাহ সুবাহ সৃষ্টি করেছিলেন মানুষের নেচার পৃথিবীতে স্ত্রী এবং পুরুষের একটা যে যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আল্লাহ সুবান আয় তালা তৈরি করে দেন তাহলে কেয়ামতের ময়দানে হাসনির মাঠে মানুষ যখন জান্নাতে থাকবে এই এইরকমই যেন একটা আনন্দ উপভোগ করতে পারে তার জন্য তাদের একটা ব্যবস্থা থাকবে সেটা হচ্ছে হুর দেয়া হবে যারা জান্নাতি হবে যারা ডান হাতে আমল নামা পাবে তাদেরকে এরকম একটা সৌভাগ্যপূর্ণ জীবন, জীবনযাপন দান করার জন্য স্থায়ী একটা সুখ তারা লাভ করবে পাশাপাশি এই জাহার নাম এমনই একটা মানে কষ্টদায়ক জায়গা এবং জাহার নামের অনেকগুলো দরজা আছে জান্নাতের যেমন আটটা দরজা আছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে উত্তম দরজা হচ্ছে জান্নাতুল ফিরদাউস ঠিক ওই রকমই নামেরও দরজা আছে সাতটা জাহার নাম জাহিম সাকার সাহির হাভিয়া হোতামা লাজা এই যে জাহার নামের যে দরজাগুলো আছে এবং এগুলো এতই কষ্টদায়ক হবে মানুষের জন্য এবং সেখানে মানুষকে যে খাবারগুলো দেওয়া হবে রক্ত পুঁজ মিশ্রিত সমস্ত খাবারগুলো তাদেরকে এমন কাঁটা এক ফল খাওয়ানো হবে তাহলে এই সমস্ত আয়াতগুলো সুরা ওয়াকে শেষের আয়াতগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের ইমান আমাদের ক্ষোধাভীতি আমাদের তাকোয়া অবশ্যই জাগ্রত হওয়া উচিত যে আল্লাহ সুভানা হতলা আমাদের যে স্থায়ী জীবন সেই স্থায়ী জীবন যদি এরকম একটা কষ্টের সম্মুখীন হয় এরকম দুশ্চিন্তাগ্রস্তের মুখোমুখি আমরা হই তাহলে আমরা আমাদের এই পৃথিবীতে আসাটা পুরোপুরি ব্যর্থ পুরোপুরি জীবন মূল্যহীন হয়ে যাবে আমরা যদি চাই আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক ঠান্ডাভাবে যদি আমরা চিন্তাভাবনা করি যে আমরা যখন কোনো অস্তিত্বেই ছিলাম না আল্লাহ সুফানা হ তালা আমাদের অস্তিত্ব এনে দিলেন এটা আমাদের একটা নিয়ামত অনেক মানুষ এরকমও প্রশ্ন করেন যে আমরা মরে যাওয়ার পরে তো মাটিতে মিশে যাচ্ছি আমাদের হাড় অস্থি সমস্ত কিছু মাটিতে মিশে যাচ্ছে তাহলে আমাদের কি করে সম্ভব সেই অস্থিতে আবার ফিরিয়ে নিয়ে আসা আমরা যারা ইমানের আমাদের দুর্বল যাদের আল্লাহ আল্লাভীতি কম যাদের তাকও আমাদের কম যারা আমরা নামাজে রোজায় হজ জাকাত অর্থাৎ ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানকে যারা ফাঁকি দিই তাদের ক্ষেত্রেই এই শয়তান এই সমস্ত প্রশ্নগুলো মাথায় নিয়ে আসে যে আমরা মরে যাব মাটিতে মিশে যাব আবার উঠবো কি উঠব না তার কোনো নিশ্চয়তা নেই শয়তানের চক্রান্তে পড়ে এরকম যুক্তিগুলো বা প্রশ্নগুলো করে এরই আমরা পৌরানিক আলোচনা করব মানুষকে আল্লাহ কিভাবে জীবিত করেন তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর ইনশাল্লাহ ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছি বৈরিল মগ্বে তবে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিষব্দ এবং ভ্রান্তদের পথে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए रविवार रुन सम्प्रचार सकाल साढ़े जक आरिक बार्ता ইসলাম এসেছে মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আবার আমরা ফিরে এলাম আলোচনা করছিলাম যে মানুষ যখন মরে যাবে আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নেব আমাদের কবরস্থ করা হবে संकोच कर दिधा तल्ला तुम्हारा अविश्वास करो तुम्हरा तो एक मृत अवस्थाई छिले निर्जीव छिले तुम्हारे जीवन देवे তারপরে আবার মৃত্যু বরণ করবে তারপরে আবার জীবিত করে তোমাদেরকে সেই প্রভুর পানে ফিরে যেতে হবে তাহলে এই আয়তটার উপরেই যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা কিছুই ছিলাম না আল্লাহ সুবাহতালা আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসলেন জীবন দান করলেন আবার মৃত্যু হয়ে মাটিতে মিশে যাব। তাহলে এই যে মাটিতে মিশে যাওয়া আল্লাহ সুবাহতালা মানুষকে সৃষ্টি করেছেন সেই মাটি থেকেই সেটা আমরা আগে আলোচনা করেছি আদম আলহ সাল্লা সাল্লামের সৃষ্টির যে রহস্য তাহলে সেই মাটিতে মিশে যাওয়া মাটির যে কম্পোজিশন মাটির যে উপাদান সেই প্রত্যেকটা উপাদান আমাদের এই মানুষের শরীরে রয়েছে। আমরা যে মাটিতে মিশে যাই মাটির মিশে যাওয়ার পরে আমরা কি করে সামনে আবার দ্বিতীয় লাইফ পেতে পারি কিন্তু এটা আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে কোনো কঠিন বা কোনো হার্ড বা কষ্টদায়ক বিষয় নয় এটা আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে ভেরি ইজি খুবই সোজা ব্যাপার আল্লাহ সুবাহ কোরআন মসজিদের মধ্যে অস্থিগুলো হারগুলো একত্রিত করা হবে না আলা বানানা বরং অবশ্যই তাদের আঙুলের অগ্রভাগের ছাপ পর্যন্ত একত্রিত করা হবে এই দুটো আয়াত সুরা কেয়ামা পঁচাত্তর নম্বর সুরার তিন এবং চার নম্বর আয়তে যদি আমরা বর্তমানে সায়েন্সের সাথে তুলনা করি এবং এই দুটো আয়াতের উপরে রিসার্চ করে গবেষণা করে ডক্টর ফ্রান্সিস গোল্ড আঠারোশো সালে তিনি যে থরি তিনি যে একটা নতুন তথ্য আবিষ্কার করেছেন যেটা আমরা ফিঙ্গার প্রিন্টস বলে থাকি আঙ্গুলের যে ছাপ এই আঙ্গুলের ছাপের কথায় এখানে ইন্ডিকেশন দেয়া হয়েছে আল্লাহ সুফানা ও তারা বলছেন যে তারা কি মনে করে তাদের হাড়গুলো তাদের অস্থিগুলো যখন মাটিতে মিশে যাবে তখন তাদেরকে একত্রিত করা হবে না আল্লাহ বলছেন তাদের অস্থিগুলোতে একত্রিত করা হবে তাদের আঙুলের যে অগ্রভাগের যে ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেটাও তাদের সমানভাবে একত্রিত করা হবে আমরা একটু আলোচনা করি এই বিজ্ঞানের দৃষ্টিতে এই আয়ত্তের উপরে বেশ করে আজকে আমরা জানি যে সমস্ত অফিস আদালতে বিশেষ করে ক্রাইম ব্রাঞ্চ যেগুলো আছে সিআইডি বা সিবিআই বা রেজিস্ট্রি অফিস আমরা যে কোনো জমি যখন রেজিস্ট্রি করতে যাই সেখানে আমরা শিক্ষিত হই অথবা অশিক্ষিত প্রত্যেক ব্যক্তির আমাদের ডান হাতের পাঁচটা বাম হাতের পাঁচটার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় আঙ্গুলের ছাপ নেওয়া হয় এই আঙ্গুলের ছাপ এমনি একটা অলৌকিক ব্যাপার অলৌকিক শক্তি এবং অলৌকিক নিদর্শন আল্লাহ সুবহানা ও তালা এই মানুষের জন্য করে দিয়েছেন যে এই দুটো আয়াতের উপরে যদি আমরা রিসার্চ করি গবেষণা করে বা চিন্তাভাবনা করে। তাহলে আমরা আখেরাতের জীবনকে কোনো সময় অস্বীকার বা অবিশ্বাস করতে পারি না যাদের ব্রেনে এখনো সেই রকম প্রশ্ন আসে যে আমরা জীবিত হব কি হব না আমাদের উঠানো হবে কি হবে না তাদের জন্য এই দুটো আয়াত যদি চিন্তাভাবনা করে তাহলে কোনো সময় সেই প্রশ্ন ব্রেনে আসতে পারে না এই ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ এমনই একটা বিষয় এমনই একটা ব্যাপার যে সারা পৃথিবীতে যত মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মানুষ আজকে সারা পৃথিবীর বুকে আছে সারা পৃথিবীর বুকের সমস্ত মানুষকে যদি একত্রিত করে দিয়ে পরস্পরের এই ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নেওয়া হয় তাহলে একে অপরের আঙুলের ছাপ কোনো সময় মিলবে না আমরা চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সে পড়তে গিয়েও দেখেছি যে ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি এই সাবজেক্টে পড়ানো হয় এবং আইডেন্টিফিকেশান এই চিহ্নিতকরণ যে একটা চ্যাপ্টার বা অধ্যায় আছে সেখানে এই যে রহস্য বা ফিঙ্গারপ্রিন্ট একজন শিশু যখন হসপিটালে জন্মগ্রহণ করে লেবার রুমে অথবা অপারেশন থিয়েটারে সিজারের মাধ্যমে তো বাচ্চা যখন জন্মগ্রহণ করে এবার ছোট্ট অবস্থায় বাচ্চার যে রূপ বাচ্চার যে আকৃতি থাকে সেটা একে অপরের সাথে পার্থক্য করা খুব মুশকিল হয়ে ওঠে একটা লেবার রুমে হয়তো দুটো তিনটে ছেলে জন্মগ্রহণ করেছে এবার সেই ছেলে কি করে এই মায়ের ছেলে বা ওই মায়ের ছেলে এটা পার্থক্য করা সেই অল্প বয়সে খুবই কঠিন হয়ে দাঁড়ায় আমরা দেখেছি সেই হসপিটালে তখন সেই সমস্ত জন্ম হওয়া নতুন বাচ্চাদের পায়ের এবং হাতের এই ছাপ নেওয়া হয় তাদের যে রেজিস্টার খাতা করা হয় সেই রেজিস্টার খাতায় তাদের পায়ের এবং হাতের ফটো করা হয় কারণ কেউ দাবি করতে না পারে কারো যদি ছেলে সন্তান হয় ও যদি মেয়ের দাবি করে দেয় আবার যদি কারো মেয়ে সন্তান হয় ও যদি ছেলের দাবি করে দেয় তাহলে একটা সৃষ্টি হবে। তাদের আঙ্গুলের এবং হাতের হাতের এবং এবং পায়ের পায়ের ছাপ হয়। এই ছাপি হচ্ছে একটা আইডেন্টিফিকেশন বা পার্থক্য করার একটা মাধ্যম যেটা একজন আরেকজনের সাথে মিশে যায় না তাহলে কত বড় একটা অলৌকিক শক্তি কত বড় একটা অলৌকিক নিদর্শন আল্লাহ সুহানা তালা আমাদের জন্য দিয়েছেন যে আমাদের বিশেষ করে স্পেশালি এই হাতের আঙুল বা বুড়ো আঙ্গুল এগুলো যদি কেটেও যায় তারপরেও সেটা যখন আস্তে আস্তে ঠিক হয়ে যায় আবার সেই যে আঙ্গুলের ছাপের যে রূপ মেডিকেল সায়েন্সের যে চারটা ভাগে বিভক্ত করা হয় আঙ্গুলের ছাপের যে রূপগুলোকে সেই রূপগুলো আবার নতুন করে নির্দিষ্ট রূপে চলে আসে তাহলে আল্লাহ সুফানা হওয়া তালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা মানুষকে যে কেমতের মাঠে হাজির করা হবে প্রত্যেকটা মানুষের যে হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ ভাবে করা হবে আলাদা আলাদা ভাবে করা হবে কেউ কারো হিসাব কারো উপরে চড়ে যাবে না এবং মানুষকে যে এত সুন্দর সুগঠিত ভাবে আবার পুনরায় আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা কোনো কঠিন ব্যাপার আল্লাহ রাবুল আলমিনের জন্য নয় তিনি যেমন সৃষ্টি করেছিলেন আমরা নির্জীব অবস্থায় থেকে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অস্তিত্ব দিয়েছেন অস্তিত্ব দেওয়ার পরে আমরা তো মাটিতে গেলাম মাটিতে তো আমাদের সমস্ত কম্পোজিশনগুলো আছে আমরা মানুষরা মাটি থেকে যেহেতু তৈরি হয়েছি আমাদের সমস্ত কম্পোজিশন আমাদের বডিতে আছে সেই কম্পোজিশন বডিতে থাকলে আল্লাহর পক্ষে আবার প্রথমে সৃষ্টি করা চাইতে এটা তো আরো ভেরি ইজি এই দ্বিতীয় আল্লাহর কাছে আরো বেশি সোজা কারণ আমরা মৃত্যু বরণ করে আমাদের যে কম্পোজিশন আমাদের শরীরের যে উপকরণ উপাদান সমস্ত কিছু মাটিতে আছে এবং সেই মাটি সেটাই বলা হয়েছিল সুরাজ দিল জালে যে সেই দিন জমিন সমস্ত কিছু সে তার বুক থেকে ওপরে উগড়ে ফেলে দেবে তাহলে আল্লাহ ফাকর আব্বুল আলমিনের এটা একটা বড় নিদর্শন এবং এটা আজকে সায়েন্সের এবং তারাও মাথা পেতে মেনে নিয়েছে যে আল্লাহ সুবাহ যে সৃষ্টি এটা যে বার্তা কোরআনের যে মেসেজ এটা একদিকে যেমন সায়েন্সের অস্তিত্ব বা সায়েন্সের সত্যতা প্রমাণ করছে পাশাপাশি এটাও প্রমাণ করছে যে আল্লাহ সুহানা হ তালার সৃষ্টির যে ক্ষমতা সৃষ্টির যে রহস্য তার যে মানুষকে পার্থক্য করার যে ক্ষমতা একজন মানুষের সাথে আরেকজন মানুষের সেটা এত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং সেই আয়াতের উপরে বেশ করে সেই আয়াতের উপরে রিসার্চ করে গবেষণা করে আজকে এই অফিসে আদালতে সি অফিসে সিআইডি অফিসে হসপিটালে এত সুন্দর রেজিস্ট্রি অফিসে এই ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ এই পদ্ধতিটা অবলম্বন করা হচ্ছে কারণ এটা সঠিক দোষী কে সঠিক ক্রিমিনাল কে আসল দোষী সেটা পার্থক্য করার জন্য আমাদের এই আঙুলের ছাপ নেওয়া হয় আমরা রেজিস্ট্রি অফিসে গেলে মানে আশ্চর্য হয়ে একজন শিক্ষিত মানুষ একজন ডাক্তার এত হাই কোয়ালিফাইড অথচ তাকে পুরোপুরি হাতের এই দশটা আঙ্গুলের ছাপ দিতে হয় কেন যদি পরে আবার সেই জমির কেউ দাবিদার করে বা দাবি করে এই জমিটা আমার তখন সেটা প্রমাণ করার জন্য যে হাতের আঙ্গুলের ছাপ প্রমাণ করে দেবে যে সত্যিকারের সেই জমির মালিককে তাহলে আল্লাহ সুবাহ এত সুন্দর ব্যবস্থা রেখেছেন আমরা প্রতিনিয়ত অন দ্য প্র্যাকটিক্যাল লাইফ বাস্তব জীবনে আমরা লক্ষ্য করছি ওই রকমই আপনাদের সামনে তুলে ধরবো যেখানে আল্লাহ জাহান নামের যে খাদক অর্থাৎ পাথর এবং মানুষ তারাই হবে জাহান অধিবাসী এবার এই জাহান নামে যে তাদেরকে পুরানো হবে জাহান নামে জ্বলবে पुरानो जलायहुल निश्चय जरा आयात गुलर निदर्शन गुलश्वास करा যারা কুফরি করে অবিশ্বাস করে আমার এই আয়াতগুলোকে জাহান নামের আগুনে পুরানো হবে জাহান নামের আগুনে তাদেরকে পুরানো হবে এবং এমনভাবে এমন হবে যে তাদের স্কিনটা তাদের দেওয়া হবে। তারপরে সেই ঝলসে যাওয়া চামড়ার জায়গায় আবার নতুন করে চামড়া তৈরি করে দেওয়া হবে যাতে করে এই পোড়ার যে শাস্তি পাপের যে স্বাদ সেটা ভালো করে অনুভব করতে পারে আল্লাহ সুবানা সবচাইতে বড় ক্ষমতাশালী এবং তিনি জ্ঞানী। এই আয়াতটাতেও কিন্তু বিজ্ঞানের একটা রহস্য লুকিয়ে রয়েছে যে আল্লাহ সুবানা বলছেন যে মানুষকে জাহান নামের আগুনে পুরানো হবে এমন করে পুরানো হবে না যে পুরোপুরি মরে যায় তার প্রাণ থাকবে তার স্কিনটা তার চামড়া ঝলসে দেয়া হবে এবং সেই ঝলসে দেওয়া চামড়ার জায়গায় আবার নতুন করে চামড়া তৈরি করে দেয়া হবে যাতে করে সে পাপের যে শাস্তি অর্থাৎ পুরার যে জ্বালা সেটা সুন্দরভাবে বেশি করে সে অনুভব করে লেটেস্ট এই আয়াতটার উপরে ডিসকাস বা রিসার্চ করে গবেষণা করে একজন সায়েন্টিস্ট একজন চিকিৎসা বিজ্ঞানী মুসলমানও হয়েছেন যে সত্যি আমরা যে পেন ফিলিং সেন্সেশন ব্যথার যে অনুভূতি আমরা অনুভব করি আগেকার যুগের মানুষের ধারণা ছিল যে মানুষের ব্যথা অনুভূত হয় ব্রেনের মাধ্যমে আমাদের শরীরের কোথাও যদি সুঁচ ফুটে যায় বা মশাতে কামড়ে দেয় এই যে ব্যথা আমরা অনুভব করি সেটা আমাদের ব্রেনের মাধ্যমে অনুভব করি কিন্তু সুরা এই নেশার ছাপান্ন নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে লেটেস্ট সায়েন্স আজকে আবিষ্কার করেছে যে মানুষের ব্যথার অনুভূতি সেটা আমাদের চামড়াতেই থাকে সেটা আমাদের স্কিনেই থাকে আমরা যেটা বলি স্নায়ু সেই স্নায়ু আমাদের ব্রেন পর্যন্ত নিয়ে যায় সেই অনুভূতি অর্থাৎ স্কিন আমাদের চর্মই হচ্ছে ব্যথা অনুভূতির একটা কারণ এবার আল্লাহ সুহানা হা তালা যে ইঙ্গিতটা দিতে চাইছেন যে মানুষের চামড়া যখন পুড়িয়ে দেওয়া হবে এমন করে পুরানো হবে যাতে সেই চামড়ার জায়গায় আবার নতুন চামড়া তৈরি করে দেওয়া হয় আমরা দুনিয়াবী ক্ষেত্রেও দেখে থাকি মানুষ যদি অঘটন জনিত পুড়ে যায় তাহলে আমাদের স্কিন আমাদের চামড়ার যে লেয়ার আছে এপিডার্মিস এবং ডার্মিস এই লেয়ারের চামড়ার যদি গভীরভাবে আমাদের চামড়া পুড়ে যায় তাহলে মানুষ কম ব্যথা অনুভব করে আবার যদি আমাদের স্কিন আমাদের চামড়া যদি অল্প পরিমাণ পুড়ে এপিডার্মিস অর্থাৎ ওপরের লেয়ারটা যদি পুড়ে তাহলে মানুষ বেশি ব্যথা অনুভব করে এর পিছনেও বৈজ্ঞানিক যুক্তি প্লাস আল্লাহ সুবানা তালা যেটা বুঝাতে চাইছেন যে মানুষ যদি বেশি করে পুড়ে যায় তাহলে তার যে নার্ভ আছে স্নায়ু সেগুলো ধ্বংস হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 আপনাদের ডোনেশন জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 18 এইচ শর্ট কোড 300083 সুইফট